সমিল্ রহম বসী পরম করুন নম ও আল্লাহ নামে শুরু उभय कथबार्ता शह सबकिछ शबकिछ देखें ما উম মে হে হিম ইন উম ম হেতু হুম ইনে من ও ইন্ হুম লু মরমিন কৌলি तुम्हारे मध्य तरह स्त्रीगण के माता बोले फेले त्रीगण तरह माता नए तरह माता केवल तर तक के जन्मदान कर तसमीचीन और भित्तिन कथा निश्चय आल्ला मार्जन करारी क्षमासीन ওলবীন বাহির উনমিনি নিশ ইহি মূল কুফত হরি পবল স্যালিকুম তু بِهِ অল্লাহু بِمَا মূন হবী যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতপর নিজেদের উক্তি প্রত্যাহার করে তাদের কাপড়া এই একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দেবে এটা তোমাদের জন্য উপদেশ হবে আল্লাহ খবর রাখেন তোমরা যা কর যার এ সামর্থ্য নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে দুই মাস রোজা রাখবে क्षम से षा जन मिस्किन के आहार कर एट जाते तुम्हारा आल्लासूल विश्वास स्थापन करो एगुल आल्ला निर्धारित शास्ति काफिर रही जंत्रणादायक शस्ति ু হু নসূলে হু কুবিত কুবি তল্লীনম কবলিহী ও কদ যারা আল্লা বিরুদ্ধ চারণ করে তারা অপদস্ত হয়েছে যেমন অপদস্ত হয়েছে তাদের পূর্ববর্তীরা আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতঃপর তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে আল্লাহ সামনে উপস্থিত আছে সব বস্তু لَمَّا مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ إِلَّا هُوَ وَرَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سادسهم. وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدَنَى مِن ذَلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَمَا كَانُوا ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّ आपनी कि भेबे देखें नवमंडल और भूमंडले जाम को परामर्श है जी चतुर्थ ना थे पाँचजेना जन्नी ष्ठ ना थे अपेक्षा कम होंगे बसि होंक्ने थुक ना क्यों तरह आयमत दिन तािए दे نشي الله شربو بي شاي شامك گاتو ألم تر إلى الذين نهو عن النجوى ثم يعودون لما نهو عنه ويتناجون بالإثم والعدوان ومعصية হসবুহম জহন হলসিন আপনি কি ভেবে দেখেননি जैसे काना घोषा करते निषेध कर सालाम जर्द्वारा आल्ला सालाम करें मन मन जाह शि दें ना क्यों जहां नामी तरजेष्टा तवेश कर কত নিকৃষ্টীন এমন ইদন জয়তন জৌবিল ইসি রসূলি বতন জৌবিল বিপু হে মোমিনগণ তোমরা যখন কানাকানি করো। তখন পাপাচার সীমা লঙ্ঘন রসুলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না এবং অনুগ্রহ ও আল্লাহ ভীতির ব্যাপারে কানাকানি কর আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে এই কানা ঘোষা তো শয়তানের কাজ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর অনুমতি ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না মুমিনের উচিত আল্লাহর উপর ভরসা করা হে মুমিনগণ যখন তোমাদেরকে বলা হয় মজলি স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন যখন বলা হয় উঠে যাও তখন উঠে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দেবেন আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর হে তোমরা রসুলের কাছে কান কথা বলতে চাইলে তৎপূর্বে সৎকা প্রদান করবে এটা তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র হওয়ার ভালো উপায় যদি তাতে সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল তোমরা কি কান কথা বলার পূর্বে সৎকা প্রদান করতে ভীত হয়ে গেলে অতঃপর তোমরা যখন সৎকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ রসুলের আনুগত্য করো আল্লাহ খবর রাখেন তোমরা যা করো আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গজবে নিপতি সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয় তারা জেনে শুনে মিথ্যা বিষয়ে শপথ করে হুম আদিদ কেন আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন নিশ্চয়ই তারা যা করে খুবই মন্দ তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহর কবল থেকে তাদের ধন সম্পদ ও সন্তান সন্তদি তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না তারা এই জাহান নামের অধিবাসী তথায় তারা চিরকাল থাকবে जेदिन आल्ला तर सकल के पुनरुत्थित करवें अतपर तरा आल्ला सामने शपथ कर जेम तुम्हारे सामने शपथ कर तरा मन करा कि सत्पथे आवधान तम मिथ्यादादी أولئك حزب الشيطان أَلاَ إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ كُبِتُوا كَمَا كُبِتَ शयतान तीभूत अतपर आल्ला सरण भूलिए दिए शयान दलधान शयतान दल ही क्षतिग्रस्त निश्चय जरा आल्ला रसुलर बरुद्ध चरण कर तर दलभुक्त আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী إِلَّا اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُلَائِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার সুলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না दिओ ता तुत्र भ्रता अथबा ज्ञाति गोष्ठी तरह आल्लामान लिखे दिए तक शक्तिशाली कर दृश्य शक्ति द्वारा जानना दाखिल करब जर तलदेश नदी प्रवाहित तरा तथा चिरकाल थक आल्ला तर प्रति सन्तुष्टा आल्लर प्रति सन्तुष्टई आल्लर दल जेने आल्ला दल ही सफल कम है